মানবতার সমাধান শ্রোতা আমরা রিয়া কিতাব থেকে ধারাবাহিকতার সাথে আমরা আলোচনা শুনে আছি আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো নামাজের ফজিলত নামাজের ফজিলত সম্পর্কে আমরা গত দর্ষে আলোচনা শুনেছি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে একটি সলাদ আর একটি সলাদ পর্যন্ত কাফারা শরুফ এবং উনি বলেছেন যে যে ব্যক্তি সুন্দরভাবে উজু করবে এবং সুন্দরভাবে সলাচ আদায় করবে তো ওই সলাদটি ওই ব্যক্তির জন্য কাফারা বলে গুণ্য হবে এবং তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে কারো বাড়িতে যেমন নদী থাকলে সেই নদীতে পাঁচ বার গোস করলে যেরকম সকল ময়লা থেকে সে পাক পবিত্র হয়ে যায় আদায় করলে একজন ব্যক্তি সকল সহিরা গুনা থেকে পবিত্র হয়ে যাবে তবে কবিরা গুনা করা চলবে না যদি কবিরা গুনা হয়ে যায় তার জন্য আলাদা তৌবা করতে এখন যে পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব সেটা হলে বাবু ফাদুল সলাত ইস আসর। বিশেষ ফজিলত এ বিষয়ে বললেন রসুলাম বলেছেন মানসাল বারদাইন যে ব্যক্তি দুই ঠান্ডা সলাত আদায় করল দাখলাল জান্না ওই ব্যক্তি জান্ন প্রবেশ করবে দুই ঠান্ডা সলাত দুই ঠান্ডা সলাত বলতে আসর এবং ফজর আসর এবং ফজর তো দুই ঠান্ডা সলাতের অর্থ হলেই যে দুপুরে যে রৌদ্র হয় গরম হয় আসরের সময় গরমটা একটু কমে যায় ঠান্ডা হয়ে যায় আর সকালে এমনি ঠান্ডা হয় তো এই দুই সলাতের জন্য গুরুত্ব বেশি এই জন্য যে মানুষ ফজরের সময় ঘুম থেকে ওঠে অলসতা করে উঠতে চায় না আর আসরের সময়ও যেটা সৈন্য সেটা হলো আল্লাহনবী সালাম উনি দুপুরে খাবার পর একটু কাইলুলা করতেন একটু শুতেন তো তখনও যদি ঘুম চলে আসে অথবা আসরের পর ওই সময় মানুষ কাজের সময় একেবারে ব্যস্ত থাকে কাজের জন্য তো এই কাজ ছেড়ে ঘুম ছেড়ে আল্লাহর ডাকের বিশেষ করে সারা দেওয়া এর জন্য বিশেষ ফজিলত যে আল্লাহনবী বলেছেন এই দুই সলাদকে যে ব্যক্তি পাবন্দির সাথে আদায় করবে আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন وعن أبي زهير عمارة بن رؤيبت رضي الله عنه قال سمعت رسول الله عليه وسلم يقول لن يجن نار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني الفجر والعصر رواه مسلم أبو زهير عمارة بن رؤيبت رضي الله تعالى رسول الله عليه وسلم قالت شنه چهتني قال لن يجن نار أحد كنبك تي جهنمي پروبش کر بنا আর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান সাল্লা সুবহা فهو في ذمۃ الله যে ব্যক্তি সকালের সালাত আদায় করবে সে আল্লাহর জিম্মায় হয়ে যায় সুবহানাল্লাহ সানজুর ইবন আদম হে আদম সন্তান তুমি একটু দেখো চিন্তা ভাবনা করে দেখো লা ইয়াতুলু বন্নাকা আল্লাহু মিন জিমতিহি بشাইইন ওয়া عن ابي হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম يتعاقبون فيكم ملائکۃ بالليل و ملائکۃ بالنهار আবু হুরারাজ্লাহু তাম তিনি বলেন রস উল্লা বলেছেন যে তোমাদের মাঝে রাত্রে এবং দিনে ফেরস্তারা পরিবর্তন হয় ডিউটি চেঞ্জ হয়ে যায় যে সকল ফেরেস্তা রাত্রিতে ডিউটি করেন ওনারা সকালে চলে যান আর যারা দিনের বেলা ডিউটি করেন ওনারা সন্ধ্যার আগে চলে যান এই দুই দল তারা একত্রিত হয় ফজরের সময় আর আসরের সময় ফজরের সময় এক দল আসে আর এক দল চলে যায় আসরের সময় দল আসে দল চলে যায় যে সময় চলে যায় আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করে যদি তিনি বেশি জানেন আল্লাহ তালা সব জানেন এরা কি দেখলো কি রিপোর্ট তৈরি করলো কি ব্যবস্থায় ফিরে আসলো সবই জানেন তারপরেও তাদেরকে জিজ্ঞাসা করছেন তারক তো মাদি আমার বান্দাকে কি অবস্থায় রেখে আসলে তারা বলবে তারক না ছেড়ে আসলাম তখনও দেখলাম সলাচ আদায় করছে আর যখন গিয়েছিলাম তখনও দেখছি সলাচ আদায় করছে সবহানাল্লাহ তো কোনো ব্যক্তি যদি ফজর এবং আসরের সলাৎ সময় মতো আদায় করে টাইম মতো কারণ ওনাদের টাইমটা হল আউবাল যে কোন সলাৎ সময় যখন হয়ে যায় প্রথম সময়ে সলাচ আদায় করা উত্তম বেশি তো ওনারা প্রথম সময়ে যাওয়া আসা করেন যদি আমরা এই দুই সলাদকে সময় মতো আদায় না করি তাহলে অবশ্যই ফেরেস্তারা আল্লাহ সামনে যে এই উত্তর দিবেন না ওয়ান আবদুল্লাহ আল বজাল ই রাজি কল কুন্না ইসলাম ফানাজারা ইল আল কামারি চাঁদের রাত্রে উনি চাঁদের দিকে ইশারা করে বললেন এই চাঁদ তোমরা যেভাবে দেখছো কেয়ামতের দিন তোমরা প্রতিপালক এইভাবে দেখবা দেখবা। যেমন তোমরা চাঁদকে দেখতে কোনো কষ্ট অনুভব করছো না কোনো সমস্যা হচ্ছে না তোমরা আল্লাহকেও দেখতে দিন কোনো সমস্যা হবে না ফা আল্লাহ আলা কবলা তোমার যদি সম্ভব হয় তাহলে সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডোবার পূর্বের সলাটটা যেন তোমার নষ্ট না হয় তুমি তাহলে সেটা করু তার অর্থ কি কোনো ব্যক্তি যদি এই দুই সলাদকে নিয়মিতভাবে আদায় করে এটাকে যদি কেউ নষ্ট না করে তাহলে আল্লাহ তালা তাকে কেয়ামতের দিন তার দিদার এবং সাক্ষাৎ করাবেন হাদিসটি বোখার এবং মুসলিমের হাদিস তো আল্লাহকে দেখা দুনিয়ার চোখে সম্ভব নয় কেহ দেখতে পায়ও নেই পাবেও না মুসা আল্লাহ সাল্লাম বলেছিলেন আল্লাহ তুমি আমাকে দেখা দাও আমি তোমাকে দেখতে চাইছি বুঝালাম তারাও আমি এই দুনিয়ার চোখ দ্বারা আমাকে দেখা সম্ভব না তারপরে যখন বলছি আমার বড় আশা একটু দেখি তো বলছি একটা কাজ কর। তুমি যাও ওই পাহাড়ে যাও তাজাল আল্লাহ তালা যখন ওই পাহাড়ে ওনার নূর ওনার তাজাল্লি যখন উনি পাঠিয়ে দিয়েছেন ওনার দেখা তো দূরের কথা ওনার যে নূর এই নূরের কিছু অংশ যখন পাহাড়ে পাঠিয়ে দিয়েছে তো পাহাড় চূর্ণ বিচন্ন হয়ে গেছে খর্রা মুসা সায়কা মুসালাম বেহুশ হয়ে পড়ে গেছেন এমন কি নবী করিম সাল্লা সাল্লাম উনিও মেয়েরাজে গিয়ে আল্লাহকে দেখেন নাই এটাই সত্য কিছু কিছু রেবায়তে পাওয়া যায় যে উনি দেখেছেন না আল্লাহকে দেখেন নাই কিন্তু আল্লাহর খুবই নিকটে চলে গিয়েছিলেন এবং উনি দেখেছেন জিব্রাইল আল সালামকে তার আসল রূপে সেখানেও দেখেছেন এবং উনি একবার জমিন এবং আসমানের মাঝখানে অংশে ওনাকে একবার দেখেছেন তো আল্লাহকে দুনিয়ায় দেখা সম্ভব নয় আল্লাহর দেখা হবে জান্নাতি ইনসা আল্লাহ তালা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 देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सातटी सत्यारमिन तर जीवन समय शेख है प्रकृत भलो व्यवहार पालन कर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 আমল করলেই কি হয়ে যতক্ষণ না আমল এ সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় बुजुन से नीतिमाल जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो देख इसलमौलिक्ञान प्रति शनिवार रत साढ़े आठटाय पुनः सम्प्रचार सकाल सतटदेश আলহামদুলিল্লাহ ওসলাত ওয়সালাম ও আল্লাহ রসুল্লাহ সম্মানিত ও দর্শক মন্ডলী আমরা পূর্বে। ফজর এবং আসরের সালাতের আলোচনা শুনে আসতেছিলাম এবং আমরা শুনলাম যে আল্লাহ বলেছেন যে তোমরা যেরকম পূর্ণিমার রাত্রে চাঁদকে দেখতে যেরকম তোমাদের কষ্ট হয় না যদি আল্লাহ তালা নূর এরকম অনেক বেশি তো নূরের তাজাল্লি থাকার পরেও আল্লাহকে দেখতেও তোমাদের সমস্যা হবে না এবং বলছিলাম যে দুনিয়ায় আল্লাহকে দেখার কোনো অবকাশ নেই জাননাতে আল্লাহ তালা যখন জান্নাতিদেরকে সকল নিয়ামত দিয়ে দিবেন দেওয়া পর আল্লাহ বলবেন তোমরা কি আর কিছু চাও তোমাদের কিছু চাওয়ার আছে তো মানুষেরা বলবে আল্লাহ তুমি আমাদেরকে যে নিয়ামতগুলি দিয়েছ এগুলি তো অনেক যা জীবনী চোখেও দেখি নাই জীবনী এ বিষয়ে কানেও শুনি নাই জীবনে এত নিয়ামত সম্পর্কে আমরা ধারণাও করতে পারি নাই এত নিয়াম আর আমাদের কি চাওয়ার আছে তো তখন আল্লাহ তালা ওনার চেহারার সামনে থেকে ওনার পর্দাটুকু হাটিয়ে দিবেন এবং আল্লাহ তালা ওনার দিদার এবং সাক্ষাৎ করাবেন শোভা আল্লাহ এবং জান্নাতিদের জন্য আল্লাহর দিদারটা এত বেশি প্রিয় হবে এত বেশি তাদের জন্য আনন্দের কারণ হবে যে জান্নাতের সকল নিয়ামত এই আল্লাহর দিদার সামনে ছোট হয়ে যাবে হান আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন তুমি সেই জান্নাতে আমাদেরকে যেন তোমার দিদার যেন আমাদের দান করো আল্লাহ মামেন তো আল্লাহ রবী ইসলাম বললেন যে তোমরা যদি সে আল্লাহর দিদার যদি করতে চাও তাহলে সূর্য ডোবা এবং সূর্য ওঠার পূর্বে যে সলাট আছে এটা যেন তোমার থেকে নষ্ট না হয়ে যায় এটা তোমরা খেয়াল করবা وعن بريده رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقط حبط عمله رواه البخاري بريده رضي الله تعالى عنه تنبال رسول الله صلى الله عليه وسلم بولتشين من ترك صلاة العصر جبكتی عصر صلاة تشير دي بے فقط حبط عمله ويبكتی شخول عملنا استوهجای রওয়াল বোখারি বোখারি রেওয় তো দেখা যাচ্ছে যে মানুষেরা অলসতা বেশি করে এই ফজরে সলাতে আর আসরে সলাতে দুপুরেও সময় হয়ে গেছে পরে নেই মাঘরিবের সময় সূর্য ডুবার সময় ওই সময় প্রায় মানুষ এই নামাজটা পড়ে নেয় সমস্যা হয় এসা বেশি আর সমস্যা হয় ফজর বেশি আর সমস্যা হয় আসর বেশি এই এই তিনটা সলাতের গুরুত্ব বেশি তো এশার সলাতের গুরুত্ব আল্লাহ রবী সাল্লাম বলেছে অনেক শক্তভাবে বলেছে যদি মানুষেরা জানতো যে হাদিস মানুষেরা জানতো যে এসার সালাতের ফজিলত কি আল্লাহ এটাও বলেছেন সবচেয়ে ভারী নামাজ এসা এবং ফজর যে ব্যক্তি এশার সলাত জামাতের সাথে পড়ে সে যেন অর্ধক পর্যন্ত তাহারত পড়ার সব পায় আর যে ব্যক্তি ফজর সালাদ জামাতের সাথে পরে তাহলে বাকি অর্ধেকের সাব পায় অর্থাৎ এসা এবং ফজর যদি জামাতের সাথে যায়, তাহলে পুরাটা রাত এবাদত করা সব পাওয়া এই হাদিসের সাথে ফজর এবং আসর সালাতের গুরুত্ব এবং ফজিলত শেষ হয়ে যাচ্ছে এর পরের যেটা পরিচ্ছে সেটা হল বাবু ফজলি ইল আল মাসাজিদ মসজিদে যাওয়ার ফজিলত মসজিদের দিকে যাওয়ার ফজিলত এই বিষয়ে عن ابي هريره رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من غدا إلى مسجد او راح اعد الله له في الجنه نزلا كلما غدا او راح متفق عليه ابو هريره الله تعالی তিনি বলেন রাসূলুল্লাহ من غدا الى المسجد যে ব্যক্তি মসজিদে সকালে যাই আওরাহা অথবা বিকালে যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে যায় যতবার সকাল বিকালে মসজিদ প্রত্যেক প্রত্যেকবারেই আল্লাহ তার জন্য বিশেষ একটি মহল জান্নয়ার করেন বোখারি মুসলিম হাদিস ও আনহু আন্না তার প্রত্যেক কদমের বদলে আল্লাহ একটি করেন গুন মাফ করে দেন তিনি বলেন যে একজন আনসারী ব্যক্তি ছিল মসজিদ থেকে সবচেয়ে বেশি দূরে তার চেয়ে বেশি অন্য কেহ দূরে ছিল এটা আমাদের জানা নেই ওয়কান তারপরেও তার একটি সলাতো কাজা হতো না একটি সলাত মিস হতো না কোনো সলাাত তার হতো না ফাকল তো ওই ব্যক্তি যেহেতু অনেক দূর থেকে মুর্শিদা আসে ফাকি আহু তাকে বলা হয়েছে বলছেন আপনি যদি একটা গাধা কিনে নিতেন এবং সেই গাধায় চড়ে যদি রাত্রিতে এবং রোদ্রে গাধায় চড়ে এসতেন তাহলে আপনার জন্য কষ্ট কম হতো কলা তিনি বলেন মা ইমিল মসজিদ বলছেন আমার এটা পছন্দ হয় না যে আমার বাড়ি মসজিদের নিকটে হোক এটা আমি চাই না এমনি উরিদ আই মামসায় ই মসজিদ আমি চাই যে আমার বাড়ি দূরেই থাক আর আমি যতবার মসজিদে হেঁটে আসব প্রত্যেক কদমে যেন আল্লাপাক নেকি লেখে এটা আমি চাই তিনি বলেন যে মসজিদের আশেপাশে কিছু জায়গা খালি হলো সালামা কোলবার মসজিদ লোকজন তারা ইচ্ছা পোষণ করলো মসজিদের নিকটে বাড়ি নিয়ে আসার জন্য মসজিদের নিকটে বাড়ি করার জন্য আলী কান্নালাম ফকআম আল্লাহ নবী সালাম যখন এই কথাটি শুনলেন তিনি তাদেরকে বললেন আমার কানে আসলো তোমরা নাকি মসজিদের নিকটে আসতেছো মসজিদের পাশে আসতিস তারা বলল নাম ইয়ার্ল্লা হ্যাঁ হে আল্লাহাম আমরা এটাই চাচ্ছি মুসিদের কাছে আসবো সবসময় এখানে পাঁচক তো সালাদ জামাতের সাথে পড়বো ফকল তিনি বললেন বানিয় সালামা দিয়া রকম তুকাবু আশা রুকুম তোমরা তোমাদের বাড়িতেই থাকো তুক টাবু আশা তোমাদের প্রত্যেক কদমের বদলে আল্লাপাক নেকি লেখেন দিয়া রকম তুকাবু আসা রকম তোমাদের বাড়ি আগের জায়গায় রাখো কারণ তুমি যে সেখান থেকে হেঁটে আসো এই হেঁটে আসার কারণে প্রত্যেক কদমে আল্লাহ তালা তোমাদের নেকি লেখেন ফকালু তারা বললাম আল্লাহ নবীলাম যখন এই বাণী উনি বললেন তো আমরা আর পছন্দ করলাম না যে মুর্জিদের পাশে আসি তো মুসিদের কাছে যার বাড়ি কাছেই থাকবে তাকে আর দূরে নিয়ে যাওয়ার দরকার নেই আর যার বাড়ি দূরে আছে তাকে এটা মনে করতে হবে যে দূর থেকে আসার ফজিরত বেশি দূরে বাড়ি থাকা তার একটা বিশেষ মর্যাদা যে সেখান থেকে আসতে যে কষ্ট হবে যত কদম উঠবে আল্লাহাক তার প্রত্যেক কষ্ট এবং কদমের বদলে আল্লাহাকিবেন তিনি বলেন সবচেয়ে হবে মসজিদ থেকে যত বেশি দূরে হবে মসজিদ থেকে যার বাড়ি যত দূরে যে যত দূর থেকে হেঁটে আসবে তার সওয়াব অত বেশি হবে আব আদুহুম যে যত বেশি দূর হবে আর যে ব্যক্তি একটি অপেক্ষায় বসে থাকবে ওই ব্যক্তির সবাব এবং তার প্রতিদান অনেক বড় এবং বেশি হবে ওই ব্যক্তির চাইতে যে সলাৎ আদায় করার পর যে শুয়ে পড়ে বকাই মুসলিম হাদিস একজন যদি কোন সলাৎ আদায় করে সলাচ আদায় করার পর যদি আর একটা সলাৎ অপেক্ষা করে তাহলে এই অপেক্ষা করাটাকেও সলাৎ বলেই গুণ্য করা হয়েছে এই ব্যক্তি উত্তম বেশি ওই ব্যক্তির চাইতে যে সলাচ আদায় করে যে ছুঁয়ে পড়েজিদ বিন ইউ রু আজি আল্লাহ তিনি বলেন প্রসুরুল্লাহাম বলেছেন যে ব্যক্তি রাত্রের অন্ধকারে মসজিদে পায়ে হেঁটে আসে বললেন তাকে সুসংবাদ জানাও ও কেয়ামতের দিন পরিপূর্ণ নূর এবং আলোর সুবাহ যে ব্যক্তি দুনিয়ায় কষ্ট করে রাত্রিবেলায় মসজিদে যদি কেউ হেঁটে আসে তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে বিশেষ নূর দান করবেন যে নূর দিয়ে সে সামনে হাঁটবে কেয়ামতের দিন হবে অন্ধকার যারা মোমিন হবে তাদের সামনে আলো থাকবে এবং সে আলো যেদিকে যাবে তারাও সেদিকে যাবে আলো তাদেরকে জান্নাতি নিয়ে যাবে আর যারা কাফের মুশরিক হবে মোনাফিক হবে তারা বলবে কী রে এদের কাছে আলো আছে আমাদের কাছে আলো নেই কেন বলবে হে আমার ভাই তুমি আলো কোথায় পেয়েছো নাক তাবিসমিন নুরিকুম একটু দাঁড়াও না তোমার কাছ থেকে ওরা আলোটা নেই যে আমার কাছ থেকে আলো নিতে পারবে না আমরা যেখান থেকে আলো পেয়েছি সেখানে যাও পিছনে যাও বাপ তার সামনে করে দেওয়া হবে আলোর কাছে যেতে পারবে না তারা আলো পাবে না তো অন্ধকারে কোন দিকে যাবে অন্ধকারে যখন হাঁটবে তো সামনে যে পড়বে যাহাবে না বুঝবে এই আল্লাহ নাই বলছেন দুনিয়ায় যে কষ্ট করবে কষ্টর ফল আল্লাহ আখেরাতে দিবেন তো দুনিয়ায় যদি কষ্ট করে রাত্রি অন্ধকারে হেঁটে যায় আল্লাহাক তাকে কেয়ামী আলো এবং নোর দিবেন একাধিকবার শুনেছি যে আবু হাহু তিনি বলেন রসুর আসসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলবো না যে আমলের দ্বারা তোমাদের আল্লাহ পাক গুনা মাফ করবেন এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন কলু ভালা তিনি বললেন বলেন তিনি বললেন কষ্টের সময় পরিপূর্ণ ভাবে ইলাল করাুল এবং মসজিদে বেশি বেশি হেঁটে যাওয়া কদম বেশি বেশি ফালানো ইনতেজার সলাতের পর থেকে আর এক সলাত পর্যন্ত অপেক্ষা করা রিবাত রাহু মুসলিম মুসলিমের রায় অর্থাৎ পাহারা দেওয়া কোন দেশের সীমানায় মুজাহিদিনদের জন্য সময় সেখানে পাহারা দেওয়ার যে ফজিলত সেই ফজিলত একটা সলাদ থেকে আরেকটা সলাত অপেক্ষা করা সম্ভবত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা বিশেষ করে সলাাতের ফজিলত এবং মসজিদে যাওয়ার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনে আসতেছিলাম আমাদের সামনে আরও কিছু ফজিলতের হাদিস আছে নামাজ সংক্রান্ত এ বিষয়ে ছাড়া আমরা পরবর্তী বৈঠকে আমরা আলোচনা শুনবো সে আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে নেক আমল করা তৌফি দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধরপির আসল সৌন্দর্য ও অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলেম নই তাই আমি বেঁচে নেছি পিস টিভির একটি আন্তরজাতি খ্যাতিসম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল এত টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নাই কেন নয়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 শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক ওয়াই ডি তিন শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড আই বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান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 শোনার এবং জানার জন্য দেখুন শুধুমাত্র পৃষ্টিভি বাংলায় বুলুগুল মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আনসম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পৃষ্টিভি বাংলায়